কোন গুণাটা কোন অপরাধটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি আল্লাহ তখন বললেন তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে আল্লাহ রান্না সেরেক যদি করো এই গুনা আমি আল্লাহ কখনো মাফ করব না আমি কেয়ামরান পর্বত পরিমান গুণা নিয়ে আমার কাছে হাজির হয় লা আমি আমি আল্লাহ রব্বুলাল কে আমার ময়দানে আমার ওই বান্দার সাথে যেই পাহাড় পরিমাণ গুণা নিয়ে হাজির হবে আমি আল্লাহ সেই পাহাড় পরিমাণ মা নিয়ে তার সাথে মোলাকাত করবো কেউ যদি হিমালয় পাহাড়ের সমান গুণা নিয়ে আল্লাহর কাছে হাজির হয় আল্লাহ রিমালয় পাহাড়ের মতো রহমত নিয়ে হিমালয় পাহাড়ের মতো মা নিয়ে আল্লাহর আল্লাহ রহিবান করবেন কিন্তু শর্ত হলো আল্লাহর সাথে কোনোদিন সেরেক করে না এটাই হলো মূল শর্ত আমি আল্লাহ সমস্ত নবীদেরকে এই বিষয়ে করে জানাই দিছি আমালোক যদি তুমি সেরেক করো তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যত নামাজ করবেন রোজা রাখবেন হস করবেন জাকাত দিবেন সেরেক করবেন সব বরবাদ কেমত দেখবেন যে কিচ্ছু নাই আমলের মধ্যে খালি কিরে আমি এত বস্তা বস্তা আমল করছি গেল কই যাওয়ার কারণ কি ওই যে সেরেক সেরেকের কারণে সব আমল বরবাদ আল মায়দার বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ আরো কঠিন ভাবে বলছেন আমার জান্নাত আল্লাহর সাথে আল্লাহ জান্নাত আল্লাহ হারাম করে দেন তাহলে আজকের এক নম্বর আমল কি মুক্ত হওয়া আমার কোনো করা হয় এই আবাদত অন্য কারো জন্য করা এটার নাম সেরেক কথাটা বুঝতে পারছেন এক কথা সোজা সোজা কথা সেটা হলো আল্লাহর জন্য যে আবাদত সেটা আল্লাহ বাদ দিয়ে অন্য কারো জন্য করলে সেটার নাম সেরে আল্লাহর জন্য করলে আবাদত আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করলে সেরেক যেমন ধরেন স্যাজদা স্যাজদা কি নামাজে সাজদা করি না স্যাজদা করা কি আল্লাহর আবাদত স্যাজদা করা আবাদত না যখন আপনি সাজদা করবেন আল্লাহ রবিনকে তখন এটার নাম আবাদত যখন আপনি আল্লাহকে বাদ দিয়ে কোন মানুষকে কে করবেন সাজদা যত হাজার বার করবেন সারা রাত করবেন আপনার আমল শুধু আবাদতের সবাব লেখা হবে এটা আবাদত কিন্তু আপনি যখন রাত্রে যদি আসে আমার আমাকে সাজদা করেন তখন এটা কি হবে একবার সাজদা শেষ একটা সাজদা ইমান সব শেষ বরবাদ আপনি কাফের আপনি মুসরেক এটার নাম সেরে নবী সাল্লা সাহাবা সাজদা করতে চাইছেন আল্লাহর জমিনে সবচেয়ে সারা মানুষকে আপনাকে দেখি অনেক ছোট এসে আপনাকে সাজদা করে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 আরো সাজা কিন্তু যেসব লোককে করতে চাচ্ছে না করতে আল্লাহ রসুল আল্লাহ দুনিয়ার মানুষ এই সোনালী অক্ষরে লেখে রাখো এই বাক্যটা আমি রসুল তোমাদেরকে জানাই দিলাম উ বধু রাব্বা করবা শুধু তোমাদের রবের করতে হবে কাকে একমাত্র আল্লাহকে খালি আল্লাহ কে না একমাত্র আল্লাহকে আর আমি আসল কি করবা ওয়াকেরমু আমির আমি কে সম্মান করবা আমি আসল সম্মান করবা সম্মান নবী সালামের উপরে দৌড়ো সালাম পড়ো নবী সালামকে মহব্বত করো সম্মান করো কিন্তু আমি আসলকে করা যাবে না স্যাজদা কার হক শুধু আল্লাহর হক বললে আল্লাহর হক বললে ইমান আসে না একমাত্র আল্লাহর হক একমাত্র লাগাইতে হবে একমাত্র নাম তাওহিত একমাত্র বাদ দিলে সেরে এটা বুঝতে হবে এই আল্লাহ আল্লাহাক দেখেন এটার শক্ত দলিল হইল মানে কি মানে কি আর বিটা বুঝেন না কিন্তু ইংরেজিটা তো বুঝছেন না কিমাত্র আল্লাহ যদি একমাত্র না হয় আল্লাহর আবাদত করি আবার রাসুলেরও আবাদত করি সে লোক ইমান থাকবে সেরে একমাত্র আল্লাহর করলে সেটাই ইমান আচ্ছা শোনেন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 আল্লা কথা বুঝতে পারছেন এই জন্য প্রথম মনে রাখবেন নাম শুনছেন কে এই লোক কে বলেন পরিচয় দেন এলোকটা কে বাংলাদেশের মানুষ কোন দেশের মানুষ নবীর পরিষদ দিবেন না এই বেআা পরিচয় দেয় নবীর সাথে সম্পৃক্ত হওয়া এটা সম্মানের বিষয় নবী না। হে বেআবের আরো নবী দি পরিচয় দেয় হজে যাওয়ার পরে যারা হজে গেছেন হাজি সাহেব আছেন না এই হাজি সাহেব নাই আজকে কেউ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 আবুজেহেলের বাড়ি এই জন্য মুরব্বীরা খোঁজে যে হুজুর একটু আবুজেহেলের বাড়িটা দেখায় দেন তার বাড়িতে যাই একটু প্রস্রাব পায়খানা করে আসি তো জীবনে সার্থক যে এর বাড়িতে যাই একটু পায়খানা করে আসছে অনেক মুরব্বী এই কাজ করে আসছে এটা করা হলে আবেগের কারণে এই বেয়াদব এই শৈতান আমার রাসুলকে কষ্ট দিছে। এই বেয়াদা পাইলে তো জুতা আপনি আবার পরিচয় দিচ্ছেন হে রাসুলের সা এর পরিচয় দেওয়া যাবে না বেয়াদবের এই বেয়াদবের পরিচয় হবে আরবের কাফেরদের শয়তানদের বড় নেতা বড় লিডার আবু জেহেল বুঝতে পারছেন নবী সাল্লাহামের বংশধর হওয়া এটা যেমন গর্বের বিষয় আনন্দের বিষয় আবার নবীমের বংশধর হয়ে আবু জেহেল আবুল্লাহ আউলাদ রাসুল কি বলেন এরা রাসুলের বংশধর না এখন আবু জেহলের বংশধরেরা যদি কয়ে আমরা মোহাম্মদের বংশধর তাহলে কি এটা নবী রাসুল হবে আজকে কত বন্ড আউলাদ রসুল বাহিরে নামের আগে রাখে যদি আউলাদ আজকে যদি এখানে আপনাদের এখানে প্রচার করতো যে আজকে আমাদের মসজিদে আসার পরে বয়ান করবে আউলাদ রসুল মুফতি ডক্টর ইমাম হুসাইন দেখতেন যে আরো কত মানুষ আসতো খালি আউলাদ রসুল দেখার জন্য আসলে আউ্লাদ নামে বন্ড প্রতারক রাসুলের আউলাদ আবু জেলা ছিল সভাপতি আবু আহ ছিল মোতাবালি মসজিদে হারামের বাইতুল্লাহ একজন মোতাবাল্লি একজন সভাপতি এই আবু জেহেল যখন বদর যুদ্ধে যায় সোহিয়াল বোখারের হাদিসে আসছে আবু জেহেল বদর যুদ্ধে যাইতেছে বদরু যুদ্ধে যাওয়ার সময় বায়ুল্লাহর গিলাব্দরি আল্লাহর কাছে কানতেছে কার কাছে কান্দে আল্লাহর কাছে আর কোথায় কান্দে বাইতুল্লাহ গিলাফরি আল্লাহর কাছে কান্দছে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন আজকে আমাদের বাপদাদার দিন বাপদাদার ধর্ম আমাদের বাপদাদা যেই মিল্লাতের উপরে ছিল মিল্লাতে আব্দুল মুিফ সেই মিল্লো কে আমাদের এই বংশের একটা খারাপ ছেলে সব নষ্ট করে দিতেছে সব ধ্বংস করে ছেলেটাকে ধ্বংস করার জন্য আল্লাহ তুমি আমাদেরকে বদরের যুদ্ধে বিজয় দান করিও কি বলবেন আমিন বলবেন আবু জাহেলের দোয়া এটা রাসুলের দোয়া না আবু জাহেল দোয়া করতেছে কার কাছে দোয়া করতেছে আল্লা কোথায় দোয়া করতেছে আল্লাহর কাছে দোয়া করছে তা আবুজেল আবুজে আমরা মুর্শিক বলি কিনা হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করছে না কান্দি কাটি আল্লাহর কাছে বাইতুল্লাহ গিলাব্দি দোয়া করছে কিন্তু সে আল্লাহর কাছে করছে বুঝতে পারছে তাদের আখিদা ছিল যে ছোট জিনিসের জন্য আল্লাহরে বিরক্ত করা ঠিক না কারণ আল্লাহ কি আমাদের এই কাজ লই বসে থাকে নাকি আল্লাহর কত কাজ আল্লা গরু লাগবো একটা ছাগল লাগবো একটা বিপদে সবকিছু ছোটখাটো জিনিস যদি তোমার দরকার হয় এটা আল্লাহ পর্যন্ত যাওয়া লাগবে না এটা তোমরা ওই যারা বুজুর্গ আছে সলহীন আছে নাকার মানুষ আছে এদের কাছে যাই করলে তো এটা কাজ হয়ে যাবে এগুলো ছোটখাটো জিনিস আবু জাহেল যুক্তি যে তোমার আল্লাহর কাছে সবকিছু লাগবে না আল্লাহর কাছে আল্লাহকে বিরক্তি করা এটা যারা জমিনে আল্লাহর মোকার রা তাদের কাছে চাইলেই হয়ে যাবে এই জন্য আবু জেহেল ছোট কাটো জিনিস লাগলে সেইটা মানা বড় জিনিস যেমন কার আল্লাহর এটা কার বিশ্বাস করে এই আবু জেহেল বদর যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করে গেছেন তা আল্লাহর কাছে দোয়া করার সে ইমানদার হতে পারছে কেন পারে নাইয়া কাহ হয় নাই একমাত্র সেই রবের উপরে আমিও ইমান আনলাম তা হে ইমান আনছে না হের ইমান হয় নাই কেন একমাত্র আল্লাহর উপরে ইমান আনা নাই মানে ইজ্জাকা মনে রাখবেন ইজ্জাকার নাম তাওহিত ইজাকা না থাকলে সেরে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 तो रमजान आसलेना यह रमजान आगे अल्लाह सुबह एक बार भाई ग्लिन कर सब आज के रेसाई फेले दीबें अधिकारी आल्लापूर्ण